আসসালামুকুম বরহমুলবরক আলহামদুলিল্লামিন ওলমতিন আবদুল রসুল করিমি ওসহব আজমআন ওমচমসান্দিন بعد. প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলায় কিতাব এর ধারাবাহিক দর্শনার জন্য আজকের এই দর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি এই জন্যই যে আমরা আমাদের উঠা বসা ফেরায় যে সমস্ত কথা বলে থাকি অনেক সময় এমন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় যেটা নিয়ে হয়তো আমরা চিন্তা ভাবনা করি না क्योंकि वास्तव में देखा जाएदा विश्वासपूर्ण सतान्नतम अध्यय बेधे बाबू मजा आफिल टी आरबी बा शब्द बांगला लाऊ नय लाऊ शब्दर अर्थ हलो जदि ब्दी व्यवहार करादी शब्द क्यार व्यवहारा जदि शब्दी व्यवहार कर विश्वास क्षेत्रापन्थी विश्वासी कथबार्ता फिली उदाहरण स्वरूप एकजुन एक दुर्घटना घटल दुर्घटना तो भाग्य आ ए जुदी से पथे ना आसतना घटतना तरह भाग्येजे दुर्घटना आटे विश्वास करा जदिना आदि आज के बाड़ी थे के बेर ना होत यह दुर्घटना घटतना यहालो आकिदापन्थी मानुषे तकदीर भाग्य भलोमंदर प्रति जो इमान से इमान परिपंथी एक गुली তাই আসুন এই যদি শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা বৈধ হবে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা বৈধ নয় ইমান বিরোধী যেটি হারাম এবং গোনা হবে কবিরা লিপ্ত হবে এটি কবিরা গোনা হবে সে বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা এই দর্শে একটু অবগত হওয়ার চেষ্টা করব লেখক রাহেমাহুল্লাহ তিনি এই অধ্যায় বেঁধেছেন এ অধ্যায় প্রথমে তিনি দুটি আয়াত নিয়ে এসেছেন এরপর একটি মুসলিমের হাদিস নিয়ে এসেছেন প্রথমে তিনি যে আয়াতটি নিয়ে এসেছেন সেই আয়াতটি হল সোরা এর একশো নম্বর আয়াতের একটি অংশ নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলমিন এ অংশে বলছেন মা আল্লাহ রাসুল সাল্লাম অহুদের যুদ্ধে যখন বের হলেন সাথে সাহাবাই কেরামগন ছিলেন এবং সাহাবাই কেরামদের মাঝে আরেক দল যারা বাহ্যিক দৃষ্টিতে তারাও সাহাবি বলে গণ্য কিন্তু আসলে তারা মোনাফেক আবদুল্লাবিন উবাই এবং তার অনুসারী যারা তারাও বের হয়েছিল একসাথেই প্রথমে ওহুদের যুদ্ধের জন্য কিন্তু রাস্তায় কিছু পথ গিয়ে তারা আবদুল্লাবিন উবাই মোনাফেকের প্রধান তিনি তার অনুসারীদেরকে নিয়ে ফিরে চলে এসেছে যুদ্ধের ময়দানে যায়নি তো যুদ্ধের ময়দানে গিয়ে রাসুল সাল আলী হোসালের যুদ্ধ সংগঠিত হয়েছে যাদের মধ্যে অন্যতম ছিলেন রাসুল সোল্লাহ আলী হোসাল্লামের চাচা হামজা রদি আল্লাহ আনহু এবং আরো অনেক সাহাবি তো যুদ্ধ থেকে ফিরে আসার পর সেই মোনাফিকরা এখন বলতে শুরু করলো যুদ্ধ হলো যদি আমাদের কিছু ভূমিকা থাকতো, মা থাকতনা তাহলে সেখানে কেউ মারা যেতাম না আমরা যদি আমাদের কিছু ভূমিকা থাকতো তাহলে আমরা সেখানে কেউ মারা যেতাম না এভাবে তারা বলতে শুরু করলো এই অংশটুকু মূলত একটি সোরা আল এমরান এর একশ চুয়ান্ন আয়াতের একটু অংশ যে আয়াতের শুরু থেকে আমরা শুনলে মনে হয় বিষয়টি আরো ক্লিয়ার হবে আল্লাহ না সেই মুনাফেকার আল্লাহ রসুল সাল্লামের কাছে প্রথমে বলেছিল বের হওয়ার আগেই যে এই বিষয়কে আমাদের কিছু ভূমিকা আছে मत पक्ष दाओ इन्न ओहूर जुद्धे कि भाव ना जा सब आल्लर निर्देशे शुद्धगत विषय नाई तुम्हारा किसान बोल रहा मतमत दवार सूझ नहीं এটা আল্লাহ নির্দেশে যেতে হচ্ছে আল্লাহ রা আলমিন বলছেন তারা তাদের ভিতরে এমন কিছু কথা গোপন করে রাখছে যেগুলি তারা বলছে যে যদি আমাদের কিছু ভূমিকা থাকতো তাহলে ওহুদের যুদ্ধে আমাদের গিয়ে সেখানে নিহত হতে হতো না আমরা কেউ নিহত হতাম না আল্লাহ রা যদি আলমিন তোমাদের ভাগ্যে নিহত হওয়া রাখেন লাদিনা কুতিব আলাই হিমুল কাতলু ইহিম তাহলে যেই জায়গায় যেই স্থানে গিয়ে তার মৃত্যু হবে নিহত হবে সেখানে অবশ্যই সে বের হয়ে যাবে যদিও তোমরা ঘরের ভিতরে ঢুকে থাকি আর আল্লাহ আলমিন মূলত এর মাধ্যমে তোমাদেরকে একটা পরীক্ষাই করলেন আরেকটি আয়াত এসেছে যে আয়াতটি হল সোরা আল ইমরানের এই একই সোরার একশত আটষট্টি আয়াত আল্লাহ রাবুল আলম সেখানে বলছেন আল্লাহিনিহিম অন্যদেরকে বলছে ও নিজেরা ঘরে বসেছিল এবং বলতেছে লাউ আচাউনা মা কচিলু তারা যদি আমাদের কথা শুনে ওদের প্রান্তে না গিয়ে আমাদের সাথে ঘরে বসেই থাকতো মা কোচিলু তারা কি হতো না সেখানে নিহত হত না এই বলতেছে আল্লা আলম বলছেন আবার জবাব দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন আর না গেলে যে মৃত্যু হত না তাহলে তোমরা যদি সত্যিবাদী হয়ে থাকো রাহু আন আং ফুসিকুম উল মাউতা ইংকুমতুম সাদিকিন তাহলে তোমরা নিজেদের মৃত্যুকে ঠেকাও তো দেখি কেমন পারো অর্থাৎ ওখানে গেলে মৃত্যু হইত ঠিক আছে যার ভাগ্যে যেখানে মৃত্যু থাকবে সেখানে আর যদি শব্দ ব্যবহার করে লাভ নেই যে ওখানে যদি না যেতাম ওখানে যদি না বের হতাম তাহলে আমি মারা যেতাম না বা আমার এই কাজটা ঘটতো না এই যদি শব্দ এখানে ব্যবহার করার সুযোগ নেই কারণ আল্লাহ রাবুল আলামিন, যার ভাগ্যে যেখানে রেখেছেন মৃত্যু বা যেখানে যেই দুর্ঘটনা বা যেখানে যার যাওয়ার বিষয়টি লেখে রেখেছেন সে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাবে সেখানে পৌঁছে যাবে চলবে যেটা হয়তো সে কোনোদিন কল্পনাও করেনি চিন্তাও করেনি এমন এভাবে হাদিস এসেছে একটি হাদিস যেটি হাদিসটি সহি মুসলিমের দুই হাজার ছয় নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হরাই রবি আল্লাহ তিনি বর্ণনা করছেন رسول الله صلى الله عليه وسلم بولين احرس على ما ينفعوك وستعن بالله ولا تعجزن اسلام الندش والاش هو يتكلي جل بنا امار غري كيسو خواه آسه بايت دي آسه هاد گو تايمي اخن بوشه جبكور والاش رموتو تتكبو نا تانوه بلشن جي احرس على ما ينفعوك تمار جاناونو جاي تمار جتا اوپو کاري عاش بيش هاي اوپو کاري ربطه تمی بیر ہوئے চুপ করে বসে থাকো না করতে থাকো যেটা তোমার উপকারী বিষয় সেটা তুমি করতে থাকো বিল্লাহ বিল্লাহ তবে করলেই হবে না। আল্লাহর সাহায্য চাও নিজে চেষ্টা করো হাত গুটিয়ে বসে থাকো না নিজে বের হয়ে যাও এবং আল্লাহ সাহায্য চাও তাহলে ইনশা আল্লাহ তুমি পাবেজান নিজেকে অপারক অক্ষম মনে করিও না আমি কিছুই পারবো না কিছুই হবে না এই ধরনের তুমি মনে কখনো করো না পর আবার আসবো আপনার সহকারে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সেই জন্য ব্যবহার করতে হয়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 कथाजर इतिब क्रम विकास आज रत आठ सम्प्रचार सकाल साढ़े छंग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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আল্লাহ করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য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 ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আবার ফিরে আসছি আমরা আমাদের এই দর্শে যে হাদিস আমরা শুনছিলাম সে হাদিসের বাকি অংশ হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যেটা তোমার জন্য উপকারী বিষয় তুমি সেই কাজে নেমে যাও এবং বিল্লাহ আল্লাহ সাহায্য করো। আমি নিজে কাজে গেলে ফিল্ডে নেমে গেলে যে আমি কাজ করে ফেলতে পারবো তা কখনো নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি আমাকে সহযোগিতা না দেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি আমার ভাগ্যে রুজি না রাখেন আমি সারা দিন রিক্সা নিয়ে ঘুরলেও বা সারা দিন অফিসে অফিসে দৌড়ালেও घरे बस बस शुद्ध सहाज चाहिए मस्जिद बस बस आल्लाब फिल्डे नामाओसलमेर विधान नए चलबाबल आलमीन दीबे সেজন্য শরীয় সম্মত যেগুলি পন্থা আছে সেই পন্থাগুলি অবলম্বন করতে হবে সাহায্য চাও তিন নম্বর হলো নিজেকে কখনো অপারগ অক্ষম মনে করিও না অক্ষম অপারগতা দুই দিক থেকে হয়ে থাকে এক হলো মানুষ চেষ্টা করে আর কুলাতে পাচ্ছে না সলাম বলছেন ওলা তা করতে যান নিজেকে এই ধরনের অপারক বলিও না বাংলা ভাষায় একটি কবিতা পড়েছিলাম একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করতে হবে ইসলাম চেষ্টা নির্দেশ দিয়েছে তাহলে নিজেকে অপারক কখনো মনে করা উচিত নয় তাকে চেষ্টা করতে হবে যদি চেষ্টা করে সে অক্ষম হয়ে যায় সেটি ভিন্ন বিষয় তিন নাম্বার বিষয় চার নম্বর বিষয় হল যদি তোমার কিছু ঘটে যায় তুমি কখনো বলো না যদি আমি এই করতাম তাহলে এই হইতো। যদি এই করতাম তাহলে এই হইতু যদি এই পথে যেতাম তাহলে এই হত এটা কখনো তুমি বলো না কারণ আমি ভবিষ্যতের বিষয়গুলি অগ্রিম আমি জানতাম না এগুলি একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের জ্ঞানেই রয়েছে তিনিই জানেন আমি আমার সঠিক পন্থা অনুযায়ী চেষ্টা করেছি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি নিজে অক্ষমতা অপারগতা প্রকাশ করিনি এরপরে গেছে বলো আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তাই ঘটে গেছে বলো না কেন শয়তান এই যদি শব্দটা শয়তানের পথকে খুলে দেয় যদি শব্দটা শয়তানের কর্মকাণ্ডের পথকে খুলে দেয় অর্থাৎ শয়তানের পথ বলতে पथ के शयान खुलेबे हाई जोडें रक्षा पेत शब्द जनर भाग्य ईमान सेमान नष्ट कर दीछे ये जो शब्द बोलार माध्यम तब जोधि शब्द टी समय बला जा प्रसंगे कैकटी अवस्था जानबो তাই বলে একেবারে যদি শব্দ কখনো ব্যবহার করা যাবে না জীবনে তা নয় ব্যবহার করা যাবে প্রয়োজনে তবে কোন সময় যাবে আর কোন সময় যাবে না এর কয়েকটি দিক আমরা একটু জেনে নেই যদি শব্দটি সাধারণত ছয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে প্রথম ক্ষেত্র হল যে এই শব্দটিকে ব্যবহার করা হবে এমনভাবে যে ব্যবহারের কারণে শরীয়তের নির্দেশ লঙ্ঘন হবে শরীয়তের নির্দেশ লঙ্ঘন হবে এমন ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে সেটি নিষিদ্ধ যেমন সেই মুনাফিকরা বলল। যে তারা যদি আমাদের কথা শুনে বাড়িতে থাকতো তাহলে তারা সেখানে নিহত হতো না তারা সেখানে কেন গেল তারা নিজেরা কি ওখানে নিহত হওয়ার জন্য গেছে না আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইসলামের নির্দেশে তারা সেখানে গেছে শরীয়তের নির্দেশে তারা সেখানে গেছে তাহলে কখনো এটা এই ক্ষেত্রে কখনো এই যদি শব্দ ব্যবহার জায়েজ নয় যেই ক্ষেত্রে বললে শরীয়তের বিধানের ক্ষেত্রে লঙ্ঘন আসবে উদাহরণস্বরূপ আরো বলি আমরা আপনার বাড়ির পাশে মসজিদ রয়েছে মধ্যে একটা রাস্তা রয়েছে। এখন আপনি নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়তে যাবেন জামায়াতে নামাজ পড়তে যাবেন আপনি জামাতে নামাজ পড়তে যাচ্ছেন রোড ক্রস করতে ইতিমধ্যে আপনাকে একটা গাড়ি এসে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন এখন আপনি বলছেন যদি সে মসজিদে না যেত বিধান পালনের ক্ষেত্রে লঙ্ঘনের দিকে নিয়ে যাবে তাহলে সেটি হারাম জায়েজ নয় দ্বিতীয় এই কি যদি ব্যবহার করা হয় এমন ক্ষেত্রে যে যেটা ব্যবহারের কারণে ভাগ্যের প্রতি যে আমাদের বিশ্বাস সেই বিশ্বাসের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে যেমন তারা বলল যে যদি আমাদের যদি কিছু সুযোগ থাকতো তাহলে এখানে তারা মারা যেত না নিহত হতেন না তারা তো এটা হলো আবার আরেক দিক দিয়ে হলো এটা তাকদিরের ভাগ্যের পরিপন্থী বিষয় আল্লাহ রা বলে যার মৃত্যু যেখানে ভাগ্যে রেখেছেন সেখানে ঘটবে বাড়িতে বসে থাকলেও ওখানেই পৌঁছতে হবে ওখানেই যেতে হবে তাহলে এটা হলো ভাগ্যের বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করলে আসবে সেই ক্ষেত্রে এই যদি শব্দটি ব্যবহার ঠিক নয় আহা যদি আমি এই কাজটা না করতাম তাহলে আমি ব্যবসায় লস খেতাম না আহা যদি আমি এই ঘরে আসার সময় যদি ঘরের তালাটা ঠিক মতো বন্ধ করেছি নাকি না এটা যদি দেখে আসতাম তাহলে আমার ঘরে হয়তো হতো না এই যদি অনুতপ্ত হওয়া একটা আহা, যদি এই কাজটা করতাম অনুতপ্ত হওয়া মানে অনুতপ্ত বলতে মানুষ তার ত্রুটির জন্য অনুতপ্ত হবে আল্লাহর কাছে কিন্তু কোন লস করে ফেললে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেই ক্ষেত্রে এই যদি শব্দ ব্যবহার করে যদি অনুত্ত অনুশোচনা এগুলি নিয়ে আসে দুশ্চিন্তা নিয়ে আসে যে যদি ব্যবহার করার কারণে সেটা নিষিদ্ধ চতুর্থ হলো মানুষ অনেক সময় দেখা যায় ভাগ্যের কিছু দলিল গ্রহণ করে সে অন্যায় লিপ্ত হতে চায় একজন মানুষ বেনামাজি নামাজ পড়তেছে না এখন সে আরেকজন তাকে নামাজের কথা বলে ও বলছে যে আসলে আমার ভাগ্যে যা আছে তাই তো ঘটতেছে যদি আমার ভাগ্যে বেনামাজি না থাকতো তাহলে আমি বেনামাজি হইতাম নাকি আমার ভাগ্যে বেনামাজি আছে তাই তো আমি বেনামাজি নির্ভর করে ভাগ্যকে দলিল হিসেবে ব্যবহার করে সে না এখানে এই যদি শব্দ ব্যবহার এটাও অন্যায়ের দিকে নিয়ে যাবে সেটাকে ভাগ্যের পরিপন্থী বিষয়ে অর্থাৎ বা যেটা ইসলামী নিষিদ্ধ বিষয় এক্ষেত্রে নিয়ে যাবে তাকে পঞ্চম বিষয়টি হলো ভবিষ্যতের কোন বিষয়ে আকাঙ্ক্ষা করে এই যদি শব্দটাকে ব্যবহার করা যদি আমি এই জিনিসটা পাই তাহলে আমি এই করবো এই ভবিষ্যতের কোন বিষয়ে আকাঙ্ক্ষা করে কামনা করে যে যদি শব্দটিকে ব্যবহার করা হয় এটি ভালোও হইতে পারে খাবার হইতে পারে অর্থাৎ বৈধও হবে আবার না যায়জও হবে বৈধ কি যদি আমি এইবার রমজানে বেঁচে থাকি তাহলে ইনশা আল্লাহ আমি রমজানের রোজা রাখবো যদি আমি রমজানে বেঁচে থাকি রমজানের রোজা রাখব। সে একটা ভালো বৈধ কাজের জন্য এই যদি শব্দটি আবার এই ধরনের আকাঙ্ক্ষক ব্যবহার করা হয় যদি আমি ওই জায়গায় যেতে পারি তাহলে তোমার সাথে আমি গাজার আড্ডা দিব তোমার সাথে আমি ওই মদ গাজা এগুলিতে আড্ডা দিব যদি আমি ওই জায়গায় যেতে পারি এটা হলো ভবিষ্যতের আকাঙ্ক্ষা মূলক যদি শব্দতে এই যদি শব্দটা যদি খারাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এটা নিষিদ্ধ এ হলো পঞ্চম ষষ্ঠ হলো যদি শব্দটা অতীত হোক বা ভবিষ্যৎ হোক সকল ক্ষেত্রে যদি কোনো সংবাদ প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেটার মাঝে কোনো অনুশোচনা নিয়ে আসছে না जेटाराग्य बिरोधी विषय एम हाथ क्षेत्र से बला जाए जेमन आल्ला रसुल्लामी जो विदाय हज करल विदाय हजर समय हज करार तीन टी नियम रही है पद्धति एकटे बरान हज एकटे बला है तम हज एक बला है एफरद हज तो कैरान हजर नियम हल जो बैर एकसाथे हज और उम्रा दोटोरे नियत कर बर हो जोलज्जार दस तारीखर आगे उमरारेष्ट तर से हाल एर पर जोहज्जा मास तारीखे हजर जन नतुन कर एहराम बेधे बाकी क्या गि कम्लीट कर रसुल्लामी कैरान हज करल আর কেরান হলে ওই এহরাম অবস্থায় সব নিষিদ্ধ জিনিসগুলি মান পালন করে চলতে হয় কঠিন হয়ে যায় তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন যদি শব্দ ব্যবহার করলেন এটা কোনো অনুশোচনার জন্য নয় কোনো তাকদিরের ভাগ্য বিরোধী বিষয় নয় বরং একটা খবর সংবাদস্বরূপ যে এই যদি হয়তো এই হলে ভালো হইতো এরকম একটা ব্যবহার করলেন তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেটি জায়েজ হতে পারে অসুবিধা নেই পরিশেষে আমরা আবার বলবো এতগুলি বিষয় হয়তো অনেকের মনে নাও থাকতে পারে সংক্ষিপ্ত কথা হলো এই যদি শব্দটি ব্যবহারের কারণে যদি নিজের কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে ও অনুশোচনা বা দুশ্চিন্তায় ফেলে দেয় সেই ক্ষেত্রে এই যদি শব্দটি ব্যবহার করা জায়েজ হবে না যদি শব্দটি ব্যবহার করার কারণে মানুষের ভাগ্যের ভালো মন্দের প্রতি যদি আস্থাহীনতা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই যদি শব্দটি ব্যবহার করা নয়। আর এ ছাড়া যদি এই দুটি জিনিস কমপক্ষে যদি না থাকে তাহলে যদি শব্দটি ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই যদি সেটি ভালো কাজ হয়ে থাকে প্রিয় বন্ধুরা আসুন আমরা বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে এটিকে যেন প্রয়োগ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তোভিগান করুন আজকের এখান থেকে আমরা শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ রোড ইউকে শূন্য এক এক এল শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দান আদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা